আবু হুলাইরা রাজিউল্লা তালা আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সেলাম বলেন যে ব্যক্তি কোনো সালাতের একরা রাকাত পায় সে সালাত পেল